টিভি বাংলা মানবতার সম্মানিত দর্শকবিন্দ নবীরা যে পথে চলে গেছেন যে পথে। তাদের জীবন অতিবাহিত করেছেন তার বেঁনরা যে পথে গেছেন এবং ইমামরা যে পথের দিকে মানুষকে আহ্বান জানিয়েছেন সেই পথটি হচ্ছে আল্লাহর পথের আহ্বান আল্লাহর পথের আহ্বান প্রতিটি ইমানদারের কর্তব্য আল্লাহর পথে যারা আহ্বান করেন তাদের মধ্যে যারা বর্তমান যুগে অনেকেই খ্যাতি লাভ করেছেন তার মধ্যে বাংলা ভাষায় আলহামদুলিল্লাহ যাদের নাম আমরা অনেক সময় শুনে থাকি তার মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি হচ্ছেন ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইলাহি আমরা তার কাছ থেকে বিভিন্ন সময় কীভাবে তিনি আল্লাহর কথা দাওয়াত দিচ্ছেন এবং কীভাবে দাওয়াত দিলে সেটা গ্রহণযোগ্য হবে সেই দিক তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে আমাদের সাথে কথা বলার জন্য আপনারা তার কাছ থেকে বিভিন্ন বিষয় জানতে পারবেন এই জন্য আমরা তার কাছে ফিরে যাচ্ছি আসসালাম আলাইকুম আরহাম আবরাকাত আমরা গত কয়েক পর্বে বিভিন্ন বিষয় জানতে চেষ্টা করেছি বিশেষ করে আদাব তালাবত বা যারা আল্লাহর দিনের জ্ঞান অর্জন করবে তাদের কি কী আদব থাকা উচিত একলা থাকা উচিত আমরা সেটা জেনেছি আজকে আমরা আপনার ব্যক্তিগত একটা দিকে আহমদুলিল্লাহ আসলে যখন থেকে কেউ অর্জন করবে তখন থেকে দাওয়াতের দায়িত্ব কিন্তু তার উপর একটা কর্তব্য হয়ে আমরা যখন মোদিন ইউনিভার্সিটিতে নিলাম তারপর পরই আল্লাহ সে সুযোগ আমাদেরকে আমরা মদিনাতে থাকতেই আপনি হয়তো জানেন যে সেখানে এমাদ সোন্লাভ কিংবা এমাদমাতুল মুজতেমা যেটা ডিনশিপ অফ সোশ্যাল ওয়েলফেয়ার অথবা টিনশিপ অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স এরা ছাত্রদের মতো থেকে যারা হয়তো দাওয়াতি কাজ করতে পারে এমন ছাত্রদের কিছু ব্যবস্থা করে দিত আমরা সেখান থেকেই আলহামদুলিল্লাহ কিছু কিছু আমরা শুরু করেছি আপনি নিজেও আমাদের সাথে একবার আল হানা রিয়াদ এছাড়া বিভিন্ন জায়গায় আমরা আহমদুলিল্লাহ আমাদের বাঙালি যে সমস্ত ভাইরা ছিলেন তাদের সাথে আমরা অনেক কিছু শেয়ার করেছি জ্ঞানের অনেক বিষয় আকিদার অনেক বিষয় আমি মনে করি মদিনা ইউনিভার্সিটি থেকে যারা পাশ করেছেন প্রত্যেককে আল্লাহ তালা যোগ্যতা যোগ্যতা এবং এই প্রেরণাটা দিয়েছে এছাড়াও আলহামদুলিল্লাহ বিশ্বের বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান থেকে এবং আমাদের প্রচেষ্টা গুলোকে যেন আল্লাহ কবুল করেন আমরা সে আল্লাহ যেন আমাদের প্রচেষ্টা গুলো আদায় করার ক্ষেত্রে এখলাস আমাদেরকে বজায় রাখা তৌফিক দান করেন সে দোয়াও করছে দেশে ফেরার পরে আমি বিশ্ববিদ্যালয় অধ্যাপনা শুরু করি এটা হচ্ছে যদিও আমরা জানি যে অধ্যাপনা এটা একটা নর্মাল ফুল টাইম চাকরি বা সার্ভিস কিন্তু মধ্য দিয়ে তো আসলে দিনের খেদমত হয় বিশেষ করে যদি আমরা দিনই সাবজেক্টের শিক্ষক হয়ে থাকি আমি দারুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রথম আমার অধ্যাপনা শুরু করি এবং তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি দু হাজার চার সাল থেকেই সেখানে জয়েন করি এবং সেখানে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে আমি সহকারী অধ্যাপক হিসাবে তখন থেকে কাজ করি এবং আমরা কারিকুলামের উপরে কাজ করেছি এবং আমাদের সেখানে এমফিল ফিল এবং পিএইচডির স্টুডেন্টদের অ্যাডমিশান হয়ে থাকে তাদের যে কোর্স ওয়ার্ক এবং তাদের যে তত্ত্বাবধায়ন থিসিস কাজের উপরে এমফিল এবং পিএইচডি গবেষণা কর্মের উপরে আমরা সেই কাজগুলো করে থাকি আলহামদুলিল্লাহ আর এর বাইরে আসলে আলহামদুলিল্লাহ আমার জানামতে মতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন আমি অবশ্য খুবই পছন্দ করতাম সব টিচারদের সাথে সেখানে আমরা শেয়ার করার চেষ্টা করতাম এডুকেশনাল বিষয়গুলো বিশেষ করে শিক্ষকদের যে মহান দায়িত্ব যাতে কলেজের শিক্ষকরা তাদের ছাত্রদেরকে একদম খুব তাদেরকে ভালো মানুষ করার চেষ্টা করেন সেই ধরনের এই সমস্ত প্রতিষ্ঠান খুবই হয় আপনি নিজেও বিভিন্ন প্রতিষ্ঠানে এভাবে গিয়েছেন আপনার বিশ্ববিদ্যালয় থেকেও আল্লাহ আমাদের সেই প্রচেষ্টা কবল করুন আরেকটি বিষয় যেভাবে আপনি বিভিন্ন স্নাতকোত্তর যে শিক্ষা প্রশিক্ষণ এবং গবেষণা কেন্দ্র এখানে মানে আরেকটা আছে যেমন জি তার জন্য আলাদা একজন ডিন আছে আমরা ইসলামিক স্টাডি কাজ আমরা এটা ইউনিভার্সিটির কনসেন্ট এবং একটা নিয়মানুবর্তিতার মধ্য দিয়েই যখন কারিকুলাম ডেভেলপমেন্টের কাজটা হয় তার বাইরে আসলে কিছু করার সুযোগ নেই জি আহামদুলিল্লা আল্লাহ তালা যত আমরা দেশে যে কাজগুলো আসলে করছি তার মধ্যে যেমন হালাকা আলম ইয়া আইলি হালাকা আমরা চালু করেছি কিতাব ভিত্তিক আল্লাহর বা হালাকা শেষ করেছি আমি শেখ সালে তারপরে আমি এর আগে মাকা শরিয়ার উপরে আলহামদুলিল্লাহ মানে কিছু হালাকা করেছিলাম ধারাবাহিক তারপরে উইমেন তারপরে এইভাবে আহামদুলিল্লাহ আর ইনফরমাল কোর্স হিসেবে আমরা ওপেন ইসলামিক এডুকেশন প্রোগ্রামের আন্ডারে অনেকগুলো প্রোগ্রাম আমরা এখনো করছি প্রত্যেক মাসে তারপরে আমি আরেকটা বইয়ের উপর এখন হালাকা করছি চমৎকার ডক্টর আব্দুল আজিম আল বাদাওয়ার লেখা যে বইটা তিনি হাদিসের আলোকে মানুষের সকল আমল এ বাদত চ্যাপ্টার থেকে আরম্ভ করে সকলগুলো চ্যাপ্টার নিয়ে এসছেন আব্দুল আব্দুল আজিম ডক্টর আব্দুল আজিম আল বাদাওয়ি সহিম আমি মানে চালু করেছি এবং তাতে বেশ উপকার হচ্ছে আমার নিজেরও সমৃদ্ধি হচ্ছে আরো বেশি কারণ করতে গেলে তো এটা হচ্ছে হালাকার বিষয় এর বাইরে আমরা কিছু ইনফরমাল কোর্স করে থাকি যেমন আমি কিছুদিন আগে একটা কোর্স করেছি ডে লং কোর্স ছিল প্রায় ৬ ঘন্টার সেটি হচ্ছে প্রত্যেক মুসলিমকে সেটা হলো আকিদা ইবাদ মামালাত আখলাখ এই চারটার বেসিক যে জিনিসগুলো মুসলমানদেরকে অবশ্যই জানতে হবে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি পয়েন্ট আকারে এবং দলিলের ভিত্তিতে যদিও আমরা জানি বিষয়টা অনেক আস্তে আস্তে উদ্যোগী হবে এই জন্য এ ধরনের আরো বেশ কিছু বিষয়ের উপর আমরা ইনফরমাল কোর্সও করছি আর আমরা এর পাশাপাশি অনলাইনে কিছু ইসলামিক কোর্স অফার করছি ডিপ্লোমা কিংবা বাংলা ভাষায় আমরা ডিগ্রি ইন ইসলামিক স্টাডিজ অফার করার জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি এবং সেটা ইসলামিক বাংলাদেশ পার্ট বাংলা ভাষায় যারা প্রাতিষ্ঠানিকভাবে ইসলাম শিখতে পারেনি তাদের সবার কাছে যাতে সোহে আকিদা সোহে মামালা সাহেব গুলো এবং ইসলামের আরো কন্টেম্পোরারি গুরুত্বপূর্ণ যে আছে সেগুলো যাতে তারা স্ট্রাকচার্ড ওয়েতে জানতে পারেন সেই জন্য আসলে এই সুযোগটা আমরা দিচ্ছি তো আমরা এগুলোকে আসলে পার্ট অফ দা আওয়া বা দা অংশ হিসেবে আমরা এগুলোকে গণ্য করছি সেই জন্য এই বিষয়গুলো আমরা পেশ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আমাদের দর্শকদের কাছেও আমরা দোয়া চাই আপনার কাছেও দোয়া চাই যেন আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন এর বাইরে আল্লাহ তালা আমাকে তৌফিক দিয়েছেন বেশ কিছু আন্তর্জাতিক দর্শক কিন্তু আমরা মোহারাম ডুরের কাছ থেকে শুনছিলাম তার দাওয়াতিটিস এর কথা এবং তিনি কিভাবে দাওয়াত দিয়ে থাকেন কিভাবে দিচ্ছেন আপনার নিশ্চয় থেকে উপকৃত হবেন আমরা জাকিরের আন্তরিক বার্তা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 জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শকবৃন্দারাম জি মালয়েশিয়ার কথা আমি বলছিলাম যে সেখানে ইউনিভার্সিটি অফ মালায়ের একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স ছিল সেখানে প্রায় একশো মতো আর্টিকেল এসেছিল আমি একটা আর্টিকেল দিয়েছিলাম উপরে এবং টপিকটা উন্নয়নের পলিসি এবং স্ট্র্যাটেজি হিসাবে আছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছি আর এছাড়া নর্থ আমেরিকাতে আমি বেশ কয়েকটি স্টেটে গিয়েছিলাম সিরিজ ইসলামিক লেকচার সেশনে অ্যাটেন্ড করার জন্য সেখানে কিছু হালাকা আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশ্বের আমাদের দেশের আপনার সাথে একসাথে আমরা সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারি দেখেছেন ওখানে আমাদের এখানে সেটা কি আসলে এখন তো পৃথিবীটা হয়ে গেছে একটা গ্লোব একটা ছোট । গ্রহ যেখানে এক প্রান্ত থেকে আর প্রাচ্যের কিংবা বাংলাদেশের প্রত্যেকের কর্মতৎপরতা সম্পর্কে আমরা জানি এখন মানে অবশ্যই দাওয়াতি ক্ষেত্র সচল আছে সবখানে এবং আমরা দেখেছি যে আগে যে ছিল সেটা অনেক ঘুচে গিয়েছে ইসলামের সহি বইগুলো এখন ইংরেজিতে পাওয়া যাচ্ছে পৃথিবীর বিভিন্ন ভাষা পাওয়া যাচ্ছে তাফসির সহি তাফসিরগুলো কোরআন অর্থগুলো বিভিন্ন ভাষায় পাওয়া যাচ্ছে এবং সহি কথা বলার জন্য অনেক স্কলাররা বিভিন্ন দেশে এখন কাজ করছেন তো এই যে বিষয়গুলো এখানে আমরা মানে গ্লোবাল দাওয়াতি যে বিষয়গুলো সেটা আমরা দেখতে পাচ্ছি খুব ভালো যদিও অনেক চ্যালেঞ্জও আছে সেক্ষেত্রে আমরা আশা করি যে দারীরা তাদের বিদ্যা বুদ্ধি এবং তাদের প্রচেষ্টার মধ্য দিয়ে তারা এগিয়ে যাবেন ছিল রাসুল সালামের সমস্যায় ফেলেন তাকে উদ্ধার করবেন আল্লাহ আর আখিরাতে তো আপনি নিজেও বলেছেন সে আয়ারটা বারবার বিভিন্ন পর্বেও আপনি উদ্ধৃতি টা দিয়েছেন চেষ্টা করে তাদের আহ্বানে সারা দিয়ে আমরা খাতাবার দায়িত্বটাও পালন করি যদিও সেটা প্রত্যেক মাসে হয়তো দুটো বা তিনটে মসজিদে আমরা খুব দিয়ে থাকি কারণ এটা একটা বিশাল সুযোগ আমার মনে হয় যে মুসল্লিদের বিরাট একটা অংশের সাথে ইসলামের বিষয়গুলো শেয়ার করা ইসলামের তাদের সামনে তুলে ধরা এবং ইসলামের ম্যানার্স তাদের সামনে আখলাক তাদের সামনে তুলে ধরা এবং ইসলামের দলিল এর ভিত্তিতে যে ইবাদত করার বিষয়টা সেগুলো তুলে ধরা কারণ ইগনোরেন্স এবং মূর্খতা তো আমাদের সমাজে ব্যাপক সে মূর্খতা থেকে উদ্ধার করার জন্য যে কোনো স্কোপ আমাদের অ্যাভেল করা উচিত এটা হতে পারে খাতাবা হতে পারে মসজিদ ভিত্তিক হালাকা হতে পারে ফ্রাইডে ইসলামিক স্কুল অথবা উইকেন্ড ইসলামিক স্কুল হতে পারে ইনফরমাল এডুকেশন, হতে পারে অনলাইন ভিত্তিক এডুকেশন। ইত্যাদি নানাভাবে আসলে আমরা সেই কাজগুলো করতে পারি যদি আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করেন এবং আমার মনে হয় যেন সেই সুযোগ এখন আমাদের দেশে আছে আমরা অন্য দাড়ি বাহীদের ছাত্রদের সাথে সুযোগ হয় আপনি কি মনে করেন হ্যাঁ হতে পারে এটা তো চমৎকার সাথে এটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি সেখানে ছাত্রদের একটা তারাও এখানে যেহেতু অনেক দেশের ছাত্র এটা ওয়াইসির একটা ইউনিভার্সিটি তারা মাঝে মাঝে এভাবে বিভিন্ন ইনভাইট করে তো আমিও তাদের ওখানে একাধিকবার গিয়েছি আলহামদুলিল্লাহ বিভিন্ন দেশের ছাত্রদের সাথে শেয়ার করার একটা সুযোগ হয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেটি ধানমন্ডিতে সেখানেও ছাত্রদের একটা অ্যাসোসিয়েশন আছে সেখানেও তারা মাঝে মাঝে আমাদেরকে সুযোগ করে দেয় কিছু শেয়ার করার কিছু বলার আহমদুল্লাহ সেখানে যদি নাম বলতেন যেগুলি আমাদের আপনার পরেও অনেক কিছু লিখেছেন বিষয় অথবা অনুবাদ করেছেন যাওয়াতের ক্ষেত্রে আমার মৌলিক ছোট ছোট অনেকগুলো প্রবন্ধ ইসলাম হাউজে। আর এর বাইরে আছে একটা হবে কোরআন এর অনুবাদও আপনি জি জি জি আমি অর্থ অনুবাদিমের সরল আমরা বাংলায় করেছি অনুবাদের কাজটা কাজের মধ্যে আপনি কি মনে করেন যে সবচেয়ে বেশি আপনার জানে সেটা আপনাকে দেখে ভিজিয়েল যেটা দেখার মতো একটা গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে আপনি অংশগ্রহণ করেছেন সরল পথে সরল পথের উপরে আমাদের কিছু বলেন যে কেমন কি করেছেন বা কি করছেন কিভাবে আপনারা এই দাওয়াতের কাজে বেশি গুরুত্ব দি, আপনাকে সবচেয়ে বেশি কিন্তু মানুষ সর্বপ্রথমাধ্যমে চেনে এখন বিশ্বের আনাচে কেনাচে অনেক জায়গা আছে যে আপনাকে মানুষ চিনে ডক্টর মোহাম্মদ মঞ্জুর আল্লাহ সরল পথের উপস্থা কিভাবে সেটাকে উন্নতির দিকে নিয়ে যান বা কোনো সমস্যা ছিল কি না তখন বা এটা কি পদ্ধতি ছিল মিডিয়ার সাথে আসলে আমরা জড়িত হয়েছে দু সাল থেকে এটাও আল্লাহ একটা সুযোগ করে দিয়েছেন কারণ আজকাল তো মিডিয়ার দাওয়াতি কাজ অবশ্যই মিডিয়ার মাধ্যমে কিছু সম্প্রসারিত হওয়া উচিত যাতে করে সর্বস্তরের জনগণের কাছে পৌঁছা যায় এবং আমরা জানি যে বাংলা ভাষাভাষীরা বিশেষ সব আনাচে কানাচে আছেন যে দেশে যাবেন ইব্রাহিম সাহেব তিনি অত্যন্ত প্রাগ্য একজন আলেম দিনদার এবং আলেম তো তার সাথে কাজ করার সুযোগটাকে আমি বলবো মহান আল্লাহ পক্ষ থেকে একটা সুন্দর ছিল হ্যাঁ সেটাও করেছি তো এখানে যেহেতু আপনি স্বর্গপথের কথা বলেছেন আমরা দীর্ঘ পাঁচ বছর আর সেখানে কাজ করেছি মানুষের কাছে দলিলের আলোকে আমরা সহি কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন আশা করি তবে আমরা সবসময় চেষ্টা করেছি যাতে সহি জ্ঞানটা পৌঁছানো যায় আর এছাড়া আমি প্রায় যারা ইসলামী প্রোগ্রাম পেশ করে থাকেন এমন প্রায় চোদ্দ সঠিক কথাগুলো যেন মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি মিডিয়ার ভূমিকা সম্পর্কে আপনি যে আমাদের দর্শকদের জানাতে যে মিডিয়া আসলে কিভাবে কাজ করে বর্তমানে বিশ্বের যুগে মিডিয়ার কি প্রয়োজনীয়তা এবং বর্তমান যুগে মিডিয়াই সবকল কাঠিন আনে জি সবচেয়ে পাওয়ারফুল সোর্স হচ্ছে এখন মিডিয়া মানে এখন জ্ঞান কেন্দ্রগুলো অর্থাৎ সেন্টার অফ নলেজগুলো যতটা পাওয়ারফুল তার চেয়ে মিডিয়া অনেক পাওয়ারফুল আজকে মিডিয়ার মাধ্যমে আজকে কালচারাল যে আগ্রাসন বা সাংস্কৃতিক আগ্রাসন আমরা লক্ষ্য করছি মুসলিম সমাজগুলোর যে চিরন্তন একটা চমৎকার সংস্কৃতি ছিল একটা শালীনতা বোধ ছিল একটা সহি চর্চা ছিল সেখানে কিন্তু প্রবল আঘাত এসেছে মিডিয়ার মাধ্যমে যেহেতু মিডিয়ার মাধ্যমে মিডিয়া একটা বিজনেস সেন্টার ও বটে বিশ্বব্যাপী মিডিয়া সেন্টারগুলো বিজনেস করে থাকে ফলে অনেক বিজনেসম্যানের মধ্যে করে না যে জিনিসগুলো দিয়ে বেশি টাকা আর্ন করতে পারবে সেটা সেটা সঠিক হোক চরিত্র বিধ্বংসী হোক জাতীয় চেতনার বিরোধী হোক ইসলামী চেতনার বিরোধী হোক তাদের কিছু চাই আসে না তো যেহেতু এখন মিডিয়ার যোগ এবং যেমন টিভি একটা শক্তিশালী মাধ্যম ইন্টারনেট একটা শক্তিশালী মাধ্যম এগুলো হচ্ছে ইলেকট্রনিক মাধ্যম তাছাড়া যেমন প্রেসের মাধ্যম আছে পত্রিকা নিউজ মিডিয়াতে অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে কিছুটা অসততার পরিচয় মেলে কিন্তু মানুষ মিডিয়াকে এমন ভাবে সাধারণ মানুষের কথা বলছি তারা মিডিয়াতে দ্রুত শেষ করছি তাহলে এই মিডিয়ার এই মানে বিশাল প্রভাবের যুগে সেখানে ইসলাম প্রচারে মিডিয়ার কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে আমরা যদি মিডিয়ার যেমন অপসংস্কৃতির জায়গাটাকে মানে আমরা ভালো সংস্কৃতি দিয়ে পূর্ণ করতে পারি খারাপ কথাগুলো বাদ দিয়ে ভালো কথা দিয়ে সেটা রিপ্লেস করতে পারি তাহলে কিন্তু বিশ্ববাসী উপকৃত হবে আখলাকের যে বোধটা যে সেন্সটা সত্য সততার যে চর্চাটা বাচ্চাদের তার আমরা আপনার জন্য দোয়া করি আমরা আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি সময় দর্শক বিন্দু আমরা মোহারাম ডক্টর আল এর কাছ থেকে জানছিলাম মিডিয়া কিভাবে কাজ করেন ঠিক মিডিয়া কিভাবে সঠিক পথে মানুষকে হেদায় দিতে পারে সে তথ্য তিনি তুলে ধরেছেন আমরা আজকে আর সময় আমরা দিতে পারছি না আপনাদের অন্য যে কোনো সময় দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত রসুল্লা মোহাম্মদ রসুল কে অঞ্চল রহিমোয়া কে অঞ্চল কেমল আয়া অঞ্চল আয়া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 ण्य और बर्जन्य प्रति सोमवार मंगलवार रत साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टेट टी बांगलाय समय भवहार भी क्या करी किसी दाय दायित्व पालन कर